আবু ওয়াইল রদিল্লাহ তাল্হ্ন বর্ণিত তিনি বলেন আলী রদিল্লাহ তাল্লাহ তার স্বপক্ষে জিহাদের সাহায্য করার জন্য লোক সংগ্রহের জন্য আম্মার ও হাসান রদিল্লাহ তু কুফায় পাঠান আম্মার রদিল্লাহ তাল্লাহ তার ভাষণে একতা বললেন কথা আমি ভালোভাবে জানি যে আয়সা রদিল্লাহু তালাহ্নাহা আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম এর দুনিয়া ও আখিরাতের সম্মানিতায় স্ত্রী কিন্তু এখন আল্লাহ তোমাদের পরীক্ষা করছেন যে তোমরা কি আলী রদিল্লাহ তাল্লাহ্নর আনুগত্য করবে না আয়সা রদিল্লাহ তাল্লাহা এর আনুগত্য করবে